आप पुन सम्प्रचार सकाल साढ़े नशे बीस टीवी बांगल है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 সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর বাংলা বিভাগের দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা অধিকার আলোচনা করছিলাম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 ও চলে যাচ্ছে এবার সামনে এক জায়গাতে পানি পেয়ে গোসল করে ফিরে এসে যাচ্ছে আর বলছে যে মানুষ ভদ্র দেখেছি তবে এত বড় ভদ্র মানুষ দেখিনি এটা ভাবছে আর রাসুলের সামনে আসছে রাসুলের সামনে এসে বলছে আল্লাহ আশাহাদ মুহাম্মাদার রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এরপরে ও সম্মানিত দর্শন আমরা বলতে পারি কথা যে দেখুন আল্লাহ রসুল্লের ভদ্রতা তার নিজস্ব বিবরণে কিভাবে একটু করতে পারি যে তখন বর্তমান যুগের মতো এত উঁচু রাসপ্রসাদ ছিল না বিল্ডিং ছিল না পাহারাদার ছিল না যে জন্য আল্লাহ নবীর তাকে মসজিদে রাখতে হয়েছে আকান তার কোনো পথ ছিল না পথ ছিল বিকল্প পথ থাকতো তাহলে বিশ্বের বন্দীদের সাথে যত ভদ্র আচরণ করা সম্ভব তার চেয়ে ভালো ব্যবহারটাই তিনি করতেন তার মুসলমানের সালাতের দৃশ্য দেখে মুসলমানের সাম্য মতৃত্ব ভাতৃত্ব ঐক্য এবং এই যে শৃঙ্খলা দেখে হয়তো তার ভিতরে ইসলামের অনুপ্রেরণা ওটা অন্য প্রসঙ্গ আসলে আমি শুধুমাত্র বন্দির সাথে কি আচরণ করা হবে ওটা তোর হেকমত জি জি কিন্তু বন্দির সাথে আচরণ কি মসজিদ সালাহ ভালো জায়গা ছিল না আমার পূর্বের যে অবস্থা ছিল রসুলের দিন রসুলের দেশ রসুলের মুখমন্ডল যে তোমরা কোন বৃদ্ধ মানুষকে হত্যা করবে না যদি কাফেরও হয় কিন্তু যুদ্ধের ময়দানে বৃদ্ধ কাফের তাকে হত্যা করো না বাচ্চা যারা আছে তাদেরকে হত্যা করো না নারী যারা আছে তাদেরকে হত্যা না আর যারা অস্ত্র করেছে তাদেরকে হত্যা যুদ্ধ চলছে বন্দি করা যাবে কিন্তু হত্যা করা নিষেধ তাহলে ইসলাম অমুসলিমদের প্রতি খোদ যুদ্ধের ময়দানে এবং রানিং যুদ্ধ অবস্থাতেও তাদের প্রতি মানবতা দেখাতে কোনো অবস্থা যদি পড়ে ফেলে সন্দেহ করা যাবে না রসুল্লাহ এই অবস্থাতেই তাকে হত্যা করে দিলেন রসুলের কাছে খবর পৌঁছার পরে বললেনের জন্য বলেছে এমনকি আমরা জানি যে এমন ভাবে আল্লাহ রসুল বাক্য গুলো বলেছিলেন সাহাবীর সামনে যে সাহাবি রসুলের বাক্যের গতির উপরে বলছেন যে আমি আজকের পূর্বে মুসলমান না কেমতের জন্য কালমাল তার সমুখে ঘুরতে থাকবে তুমি যে মারলা তখন কি হবে আমার যতটুকু খেয়াল করছে মুসলিম স্বরূপ এসেছে যতটুকু এই মুহূর্তে তাতে দেখুন প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে এমনকি ভিয়েতনাম ৪০ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে ইসলাম এবং মুসলিমা এবং সত্তরটা সারিয়া মিলের চূড়ান্ত পূর্ণাঙ্গ হিসাবে যুদ্ধ গুলোকে আমরা দেখতে পারি একশোটা যুদ্ধের মধ্যে ভয় পক্ষে মরেছে মাত্র এক হাজার আঠারো জন একশোটা যুদ্ধে মাত্র এক জন আর এক এক যুদ্ধে মারতেছে লক্ষ লক্ষ তারপরে কিন্তু আমাদের মুক্ত হতে হবে পলিটিক্যাল এসাইলাম যদি কেউ যদি আপনার কাছে নেয়াল মুশী কিনাস্তাখা আজের হোক এই ব্যাপারে যদি আলোচনা করতেন পলিটিক্যাল এসাই তো আমরা বর্তমানে শুনছি চোদ্দ মুশিক মুশিক এসে তোমাদের কাছে আশ্রয় চাচ্ছে ইস্তেজা রাখা যে আশ্রয় প্রার্থনা করতেছে তখন রব আলিন নির্দেশ দিচ্ছেন ফাজির তোমরা তাকে আশ্রয় দাও এবং তাকে আল্লাহর কালাম শোনাও কালাম আল্লাহ দিন কালাম তাকে অবহিত কর এবং আল্লাহর কথা তাকে ভালো করে শুনিয়ে তারপরে তার নিরাপত্তা এমন থাকবে যে তাকে কোনোভাবেই কোনো আঘাত করা যাবে জি তার নিরাপদ আশ্রয়ে তিনি একজন কাফেরকে আশ্রয় দিয়েছিলেন রসুলাম বললেন আজার না হু মানারতে ইয়া উম্মানি হে উম্মানি তুমি যাকে আশ্রয় দিয়েছো। তোমার দেওয়া আশ্রয়কে আমি আমার আশ্রয় বলে বলবাদ করলাম তাহলে কোনো আশ্রিত ব্যক্তিকে কাফের যদি হয় যদি আশ্রয় নেয় ক্ষেত্রে যিনি আশ্রয় দিয়েছেন তার আশ্রয়কে দায়িত্বশীল গ্রহণ করে নিবেন এটা বোঝা গেল আর একটা বোঝা গেল যে অপর কোনো ব্যক্তি তার উপর এসে আক্রমণ করতে পারবেন একজন মুসলমান যদি কাউকে আশ্রয় দিয়ে ফেলে তাহলে অপর কোনো মুসলমানের কোনো হক নেই আক্রমণ করে এবং তাকে সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা সামান্য বিরতির পরে ইনশাল আমরা আবার আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্লিম লীন তবে কি ইচ্ছে করে অথবা আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना करोदो जा जाना दीवी রসুল্লা সাল্লামের চাচাতো বোন উম্মানি রাজিয়া তিনি একজন কাফেরকে আশ্রয় দিয়েছিলেন রসুল্লাহ বললেন আজার না হু মানার তে ইয়া উম্মানি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 ওখানে এসেছে যে আজকে যদি কোনো একটা সাধারণ মানুষ ও কোন মানুষকে একটা সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করেছে মুসলমান হওয়ার পরে যদি কোন একটা সাধারণ মানুষকে অথবা যেকোনো মানুষকে যদি আশ্রয় দেয় তাহলে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম সে ব্যক্তিকে আশ্রয় দিয়ে আর ঘরে প্রবেশ করে দিলাম আরো তারপর তিনি নিরাপদ শুধু করলেন না কথা তার আয়ের হিসাবে ইল্লাহ সাথে হবে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 আমি যেটা বলতে চাচ্ছি যে পাবলিক বা সাধারণ জনগণ কি তাকে আক্রমণ করবে বিষয়টা তো তা না বিষয়টা হলো যে কাপড়দের সাথে চুক্তি যুদ্ধ করবো না কাপড়রা আক্রমণ করে বস আগেই তখন তার প্রশ্নই থাকে না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 সে পূর্ণ অধিকারের সাথে একটা মুসলিম দেশে সে বসবাস করবে এবং তার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না রাসুল সাল্লাহাম এ ব্যাপারে বলেছেন আমি একটি কোন মুসলিম দেশে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে কিংবা অন্যান্য উপজাতি আছে তারা কি তাদের নিজ নিজ ধর্ম নিজ নিজ এলাকায় পালন করতে পারবে এটা কতটুকু কি ধরনের হতে পারে অবশ্যই এবং হবে যে তারা তাদের স্বাধীন মতো তাদের যা উপাসনা আছে তাদের যা আরাধনা আছে সেগুলো তারা করবে এ ব্যাপারে কোনো রকমের তাদের উপরে আক্রমণ করা তাদেরকে ব্যাহত করা কোনো রকম ক্ষতি করা স্বাভাবিক গতিতে তাদের কাছে দাওয়াত দিতে পারা যায় ইসলামের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 চুক্তি ভঙ্গ করা যাবে না নিজের পক্ষ থেকে আক্রমণ করে আত্মরক্ষামূলক অবশ্যই আর মুসলিম নাগরিকরা সকল প্রকার যেতে না চায় যেতে না চায় একটা ট্যাক্সের বিনিময়ে এতটা ইসলাম দিয়েছে তারা সংযত হয়ে চলবে মুসলমানের ধর্মে মুসলমানদের ইবাদত খারাপ মুসলমানদের চালচলের পোশাক যেন তারা ক্ষতি না সে কটাক্ষে সচেতন থাকতে হবে এটা সঙ্গত কারণই করতে হবে এতটুকু বলেই অস্কের মতো এখানে বিদায় নিচ্ছে ওবরাকাত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 कान्यार होते महामूल्यवान মুক্ত হাসতে দান করুন সেই পদচিহ্ন রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান